وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرساله وأدى الأمانه ونصح الأمه وكشف بأذن ربه الغممه وتركنا على بيضا ليلها كنهارها لا يزيب عنها إلا هارك أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديثة محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله ووسيكم ونفسي بتقوى الله عز وجل اعلموا أن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وجماع الخيرات وهو خير الزاد ليوم المعاد فقال سبحانه وتزودوا فإن خير ازداد التقوى واتقون يا أولي الألباب فتقوى الله سبحانه وتعالى له فوائد كبيرة ومن ذلك كما أشار إليه سبحانه ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب فاتقوا الله عباد الله واجعلوا عمالكم خالصة لوجهه الكريم واعلموا أن الله سبحانه وتعالى يراقبكم ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يقول أز من قائل والذين آمنوا أشد حبا لله يقول سبحانه وتعالى والذين هم في صلاتهم خاشعون عن انس بن مالك رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد, وجد حلاوه الايمان ان يكون الله ورسوله احبا اليه مما سواهما وان يحب المرء لا يحبه الا لله وان يكره ان يعود في الكفر كما ان يكره كما يكره ان يلقى وفي لفظ ان يقذف في النار اخرجه البخاري ومسلم انس ابي سعيد الخدري عنه قال قال الله الله عليه وسلم ذا قطعما الإيمان من قال من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا أو رسولا كما قال عليه الصلاة والسلام شمعيني تحاضرين شرطي عمكة شفاق قدر كي الله حب العالمين তাকুয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ সবহানীবনের প্রত্যেকটি পর্বে প্রত্যেকটি পর্যায়ে ঘরে বাইরে প্রকাশ্য প্রকাশ্যে প্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহুল আলমিনের তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনায় শেয়ার করব বিষয়টি বিশেষ করে আল্লাহর বান্দাহি ইমানদার ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় বারবার এই বিষয়টি নিয়ে আমাদের সামনে বিভিন্ন বন্ধুগণ প্রশ্ন করেন জিজ্ঞেস করেন জানতে চান যে আমরা সলাত আদায় করে থাকি সলাতের মধ্যে আমাদের মনোযোগ থাকে না আমরা সিয়াম পালন করে থাকি এটা আমরা মনে করি যে মনে হচ্ছে যেন আমরা ক্ষুধার্ত থাকলাম কিছু কষ্ট করলাম খুদার যারা পোহালাম মানে খুদা যারা সহ্য করলাম কিন্তু এর মধ্যে আমাদের যেই স্বাদ যেই মধা এর মধ্যে উপলব্ধি করার কথা ছিল সেটা আমরা উপলব্ধি করতে পারি না আর ইবাদতের যে প্রকৃত স্বাদ কিভাবে উপলব্ধি করতে হবে কিভাবে আল্লাহর বান্দাগণ ইবাদতের স্বাদ লাভ করবে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইবাহতের যে স্বাদ রয়েছে সেই স্বাদ উপলব্ধি করতে পেরেছেন বলেই মূলত তার ইবাহতের প্রতি তাদের আন্তরিকতা ছিল এখ্লাস ছিল মনোযোগ ছিল তাদেরকে জোর করে ইবাদত করতে বলা হতো না তা সলাতের জন্য তাদেরকে জোর করতে হতো না বারবার চাপ দিতে হতো না তারা নিজেদের ইচ্ছার মাধ্যমে সলাৎ আদায় করতেন প্রকাশ্য প্রকাশ্যে আল্লাহাবুল আলমিনীর এই বাদত করতেন কেন এই এবাদতের মধ্যে তারা সেই মজা লাভ করতে পেরেছে শেখুল ইসলাম তহমি রহমতুল্লাহ বলেন ইন্দ দুনিয়া যে দুনিয়ার মধ্যে একটা জান্নাত রয়েছে এই পৃথিবীর মধ্যে একটা জান্নাত রয়েছে মান্ল্যাম ইয়াদা যে এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারল না সে প্রবেশ করতে পারবে না কি বলেছেন কি বুঝিয়েছেন বক্তব্যের মাধ্যমে দুনিয়ার যে জান্নাত রয়েছে সেটি হচ্ছে আল্লাহাবুল আলামিনের ইবাদত সত্যিকার আল্লাহ সুবাহ ইবাদত যদি আল্লাহর বান্দা করতে পারে তাহলে সেই দুনিয়াতেই মূলত ওই জান্নাতে প্রবেশ করতে পারলো द लाभ करतेलो जद स्वल्पाल जे मोाइतर मध्यम स्वल्पालिता तरफ अनुभूति बुझे नारी सदी लाभ करते सत्यार मनोज होना इत के पढ़ा दरकार যে আন্তরিকতার সাথে যে এখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করা দরকার ঠিক সেভাবে আমরা এ বাদতটুকু করতে পারবো না এই এই জিনিসটি আমাদেরকে উপলব্ধি করতে হবে এটা আমাদেরকে জানার জন্য চেষ্টা করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সলাহাতের মধ্যে আমরা দেখি অনেকে সলাহাতের মধ্যে আসছেন দেখা গেল যে তিনি সলাহতে দাঁড়িয়ে আছেন মাসা আল্লাহ দোকানের হিসাবগুলো সবগুলো মিলাচ্ছেন সলাতের মধ্যে মনোযোগ বলতে কিছুই নেই আন্তরিকতায় এখলাস বলতে কিছুই নেই মানে শুধুমাত্র দৈহিকভাবে মানে সলাাতের মধ্যে অবস্থান করছেন কিন্তু মানসিকভাবে তিনি সলাতের মধ্যে নেই তাহলে সলাাতের সেই মজা তিনি লাভ করতে পারেননি যদি সলাাতের মজা লাভ করতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে সলাতটা কি জিনিস তিনি শেষ সময় তার যখন তিনি সিরিয়া যাচ্ছিলেন সিরিয়া যাওয়ার সময় তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হন আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার পায়ের মধ্যে প্যারালাইসিস হয়ে যায় পুরা পা অবস হয়ে যায় এবং গেঙ্গ্রিন জাতীয় মানে যে পায়ের মধ্যে পছন্দ ধরে যায় পছন ধরে গিয়েছিল ডাক্তারকে দেখার হলো ডাক্তার বলল যে তোমার এই পা কেটে ফেলত তখনকার সময় পা কাটার যে পদ্ধতি এই পদ্ধতি ছিল কিন্তু এনেসেসিয়ার যে পদ্ধতি বর্তমান সিস্টেমে সেটা ছিল না কিভাবে বেহুস করা হবে যে পদ্ধতির অনুসরণ করা হতো সেটা হচ্ছে অতিরিক্ত মদ পান করানোর মাধ্যমে লোক যখন অতিরিক্ত মদ পান করে থাকে তখন সে বেহূসের মতো হয়ে যায় তখন তার পা কাটা হতো অরুয়া রাজি আল্লাহ তালুকে বলা হলো যে আপনাকে আপনার মদ পান করতে হবে তারপর আমরা আপনার পা কেটে ফেলবো কি বলতেছে যে জন্য সারা জীবন আল্লাহ আলমিনের কাছে দাঁড়িয়ে বলেছিলাম আর সেই হারাম কাজ করতে আজকে আমাকে আবার বলতেছ যে এই মদ পান করবো আর আমার পা কেটে এটা কিভাবে সম্ভব কিভাবে আমি করতে পারি এটা তো হওয়ার কথা না কিভাবে এটা হতে পারে ডাক্তার বলল যে আর কোনো উপায় নেই আর কোনো পদ্ধতি নেই যে পদ্ধতির মাধ্যমে আমরা আপনার পা কেটে ফেলতে পারি আমরা আমাদের কাছে জানা নেই বললাম আমার কাছে একটা পদ্ধতি আছে আমার কাছে একটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি হচ্ছে আমি যখন সলাতে দাঁড়িয়ে যাব তখন তোমরা আমার পা কেটে ফেলবে আমি বলতে পারবো না যে আমার পা কাটা হয়েছে কিনা তিনি সলাতে দাঁড়িয়ে গেলেন তিনি সলাতে দাঁড়িয়ে গেলেন তার কেটে ফেলা হলো তিনি আল্লাহ আকবর বলে বেহুস হয়ে গেলেন তার পা ফেলা হলো আর তিনি বুঝতে পারেন নাই যে তারলব তাহলে সত্যিকার অর্থে ইমানদার ব্যক্তিগণ এই মধ্যে সেই মজা লাভ করতে পারবে না মোহাম্মদুল হাসান রহমুল্লাহ সাফর মধ্যে উল্লেখ করেন যে মোহাম্মদুল হাসান রহমুল্লাহতলা একটি দাসী কিনে নিয়ে আসেন বাজার থেকে তখন দাস প্রথা ছিল বাজার থেকে একটি দাসি কিনে নিয়ে আসছেন তিনি দাসীকে একটা ঘরের মধ্যে থাকতে দিয়েছেন রাত্রির বেলায় রাতে দাসীর অবস্থা সম্পর্কে জানার জন্য পর্যবেক্ষণ করার জন্য তিনি রাত্রে মানে দাসীর যেই ঘরে দাসীকে থাকতে দিলেন সেই ঘরে গিয়ে দেখলেন দাসি দাঁড়িয়ে আল্লাহ হাব্বুল আলমিনের কাছে দোয়া করতেছে হে আল্লাহ তোমার ভালোবাসার দোহাই দিয়ে বলছি তুমি আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি করে দাও জাহান আগুন থেকে আমাকে মাফ করে দাও দাসী আল্লাহ হাব্বুল আলমিনের কাছে দোয়া করতেছেন তুমি আমাকে যেভাবে ভালোবাসো তোমার ওই ভালোবাসার দোহাই দিয়ে বলছি তিনি সকালবেলা দাসিকে জিজ্ঞেস করেন দাসি তুমি যে দোয়া করতেছ আল্লাহ তালার কাছে আল্লাহ হাব্বুল আলমিনের ভালোবাসার দোহাই দিয়ে আল্লাহ আলমিন যে তোমাকে ভালোবাসে এই বিষয়টি কিভাবে কনফার্ম হলে কিভাবে তোমার কাছে এই বিষয়ের নিশ্চয়তা আসলো যে আল্লাহ হাব্বুল আলমিন তোমাকে ভালোবাসে কিভাবে বুঝতে পার আমরা তো আল্লাহ ভালোবাসার কথা বলি কিন্তু আমরা জানি না। যে আমাকে আল্লাহ যে এটা তো আমি জানি না তুমি কিভাবে তোমার নিশ্চয়তা কিভাবে আসলো যে আল্লাহ তালা তোমাকে ভালোবাসে বলে যে আমার নিশ্চয়তা এসেছে যে আল্লাহ হাবুল আলমিন তোমাকে সারা রাত ঘুমের ঘুমের মধ্যে ঘুম বাড়িয়ে রেখে দিয়েছে সেই আল্লাহ হাকবুর আলম সারাটি রাজ তার সামনে আমাকে দাঁড়িয়ে রেখেছে আমার কনফার্মেশন এসেছে যদি আমাকে ভালো না তাহলে আমাকে দাঁড়িয়ে রাখতেন না তার সামনে সারাটি যে আমি তার সামনে দাঁড়িয়ে থাকতে পেরেছি এটাই আমি কনফার্ম হয়েছি এর মাধ্যমে আমি নিশ্চয়তা লাভ করতে পেরেছি এর মাধ্যমে সেই মজা লাভ করতে পেরেছি যে মজা তুমি বুঝতে পারো না যে মজা তুমি বুঝতে পারবে না যে সাত তুমি একসাধন করতে পারবে না আমার বন্ধুগণ প্রত্যেকটি জিনিসেরই স্বাদ আছে আপনি খাবারের স্বাদ আছে ভাতের স্বাদ রয়েছে পলাউর স্বাদ ভিন্ন বিরিয়ানির স্বাদ ভিন্ন অন্য খাবারের স্বাদ ভিন্ন মাছের স্বাদের সাথে গোসের স্বাদের মিল নেই এভাবে প্রত্যেকটি জিনিসের স্বাদ ভিন্ন রয়েছে ঠিক ইমানদার ব্যক্তিদের জন্য এই বাদতের যে মজা রয়েছে এই মজার ভিন্নতা রয়েছে যেটি ইমানদার ব্যক্তিগণ সত্যি কারভাবে বুঝতে পারবো যদি এই উপলব্ধি পর্যন্ত এই স্টেজ পর্যন্ত যদি আমরা সত্যিকার ভাবে পৌঁছতে না পারি তাহলে কিন্তু আমরা এই বাদতের যে স্বাদ রয়েছে সেই স্বাদ লাভ করতে পারবো না তিনটি তিনটি জিনিস জিনিস অর্জন আহমেদ রেহক রহমতুল্লাহ জীবনের মধ্যে হাফেজ শামসুদ্দিন জাহাবির রহমতুল্লাহ আলমালাই এর মধ্যে উল্লেখ করেন তিনি বলেন আহমেদ রেহক রহমতুল্লাহ আলাই তিনি বলতেছিলেন আল্লাহুল আলমিনের ইবাদত করেছি আমি ৫০ বছর পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আল্লাহ হকুল আলমিনের ইবাদ মজা আল্লাহ আল্লাহবুল আলমিনের ইবাদতের স্বাদ আস্বাদন করতে পারিনি যতক্ষণ পর্যন্ত তিনটি জিনিসকে বর্জন করতে পারেনি এই তিনটি জিনিস বর্জন করতে তিনটি বিষয় বর্জন অবশ্যই করতে হবে যদি আপনি এই দুনিয়ার জান্নাতে ও অবাদতের মাধ্যমে যে আরাম রয়েছে যে শান্তি রয়েছে সে শান্তিতে আপনি যেতে চান কারণ বেলাল এভাবে রবাহাদি আল্লাহকে বলছে হে বেলাল আরে হেন সলাতের মাধ্যমে আমাদেরকে শান্তি দান করো সলাতের মধ্যে রসুল সাল্লাহামের মানসিক প্রশান্তি ছিল কিন্তু আমাদের সলাাতের মধ্যে অবস্থা হচ্ছে অনেককে দেখা যায় যে উড্বস করে যাচ্ছেন সলাাতের না সলাতের সেই উপলব্ধি রয়েছে না সলাতের মধ্যে যেভাবে খুশু এবং হুদু থাকার কথা সলাতের যে প্রাণ রয়েছে না এমনটি রয়েছে শুধুমাত্র উড্বস এই উড্বসের মাধ্যমে সলাৎ আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আনবে না ফলে আমরা একসাথে সলাাত আদায় করে থাকি আবার মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের মত বিরোধ মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর আমরা মিথ্যাচার করছি মিথ্যার সাথে লিপ্ত হয়ে যাচ্ছি সলাদ আমাদেরকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে গর্ভিত কাজ থেকেও বিরত রাখতেছে না এর কারণ হচ্ছে কারণ আমি ওই সরাদটাকে আসলে যেভাবে উপলব্ধি করার কথা ছিল সেভাবে উপলব্ধি করতে পারেনি বরং এর চেয়ে আরো আশ্চর্যের বিষয় হচ্ছে এই সেটা হল যে ইবাদক বাদ দিয়ে বেদাতের মধ্যে মানসিক প্রশান্তি বেশি পাওয়া যায় বেদাতিগণ বেদাতের মধ্যে মানসিক প্রশান্তি বেশি পাচ্ছে না আমাকে এক বন্ধু বললেন আমাদের খুব কাছেরই বন্ধুুল্লাহ ভাই এত বিশাল আরাহতের ময়দান তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক উপস্থিত হয়েছে একটা মনোযোগ পর্যন্ত করল না মানসিক শান্তিটুকু বেদাতের মাধ্যমে মানসিক শান্তি তা করি সলাপ আদায় করেছি আল্লাহ রাবুল আলামিনের সলাতের মধ্যে মানসিক শান্তি পেলাম না সলাতেের পরে হুজুর মুরেজাদটা করে দেন তাড়াতাড়ি হুজুর মুরেজাদটা করে দেন মানে ওর মধ্যে ওই মুরাজাদের প্রতি কি শান্তি আপনি তালাস করতেছেন পড়ার মধ্যে শান্তি পেলেন না এসুল সাল্লাহ দুরুদ আপনার কাছে ভালো লাগে না সেই দুরুদ সাল্লাহ আলীসাল্লাম একজনের বলে না অথচ আল্লাহ রসুল সাল্লাহাম বলতেছেন তার নাম যেখানে উচ্চারণ করা হয় সেখানে যদি তার নামের পরে সল্লাহ আলী দরুদ না পড়া হয় এর ছে বড় বকিল আর কেউ নেই সেখানে দরুদ পড়ে না কিন্তু আল্লাহ ভালোবাসা খুঁজে পায় আমাদের পুরা উল্টা কারণ কি কারণ হচ্ছে শৈতান এমনভাবে আমাদের মধ্যে কাজ করে যাচ্ছে এমনভাবে শয়তান আমাদের মধ্যে আমাদেরকে পরিচিত করছে প্রবঞ্চিত করছে যে মানে এই খারাপ কাজগুলোর মধ্যে আমাদের মানসিক প্রশান্তি দিয়েছে ফলে দেখেন ঘরের মধ্যে স্ত্রী রেখে ক্লাবে গিয়ে নারীদের সাথে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে দুইয়ের মধ্যে কোথায় পার্থক্য ওই শৈতান বসবাস দেওয়ার কারণে শয়তান প্রতারিত করার কারণে দেখা যাচ্ছে পরকিয়া করছে অথচ নিজের স্ত্রী রয়েছে আরেকজনের স্ত্রীর সাথে পরকিয়া করছে এর কারণ হচ্ছে এখানেই আমাদেরকে মূলত এইভাবেই মিসগাইড করছে ক্ষতিগ্রস্ত হচ্ছি না বরং আমরা ব্যক্তিগণ খারাপ কাজের মধ্যে মজা খুঁজবে না মজা খুঁজবে বা কাজের মধ্যে আসুন আহমেদ হাব রহমতুল্লাহের বক্তব্যটি একটু আপনাদেরকে পরে শোনাই তিনি বলেন তিনটি জিনিস যখন আমি বর্জন করলাম তখন আমি সত্যিকার এই বয়তের যে মর্যাদা রয়েছে স্বাদ রয়েছে সেটা উপলব্ধি করতে পেরেছি তারা তুলে দান না যে তুলে দাও মানুষের সন্তুষ্টিকে ছেড়ে দিলাম বর্জন করলাম আল্লাহর সন্তুষ্টিকে নিজের জন্য অর্জন করতে চেষ্টা করলাম কারণ মানুষের সন্তুষ্টি এর অবস্থা হচ্ছে এই ছোটবেলায় যখন আমরা আরবি সাহিত্য করতেছিলাম আমার খেয়াল পড়ে তখন আমাদেরকে শব্দ শিখিয়েছিল মানুষের সন্তুষ্টি হচ্ছে এমন পর্যায়ে লা পর্যায়েরাক যেটা কোনদিন জীবনে কি হবে না অর্জন হবে না যতই আপনি সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেন আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আপনি যতই চেষ্টা করবেন যতই দিবেন তারপরে স্ত্রী বলবেন যে আমার জন্য আরেকটু কিছু নিয়ে আসে না মানুষ হচ্ছে আপনি মানে পরিপূর্ণ দিতে পারেন পারেননি সন্তানদেরকে যাই দিবেন তারপরে আবার মানে চাহিদা থাকবে যে এটা দেয়া হয় ছেড়ে কিনা আর তে স্বতন্ত্রকে যাই নিবেন কারণ মানুষের সন্তুষ্টি এক করে কতজনকে আপনি সন্তুষ্ট করবেন শুধু আল্লাহ দেখতে পাবেন আল্লাহ হাব্বুল আলমিনের সন্তুষ্টির মাধ্যমে কুল কাঁথের সন্তুষ্টি আপনার জন্য অবধারিত হয়ে যাবে কুল মখলু কাঁথের সন্তুষ্টি অবধি কারণ এই সন্তুষ্টির মধ্যে সব সন্তুষ্টি নিহিত আছে এজন্য জন্য বলতেছেন তারা করে দান নস মানুষের সন্তুষ্টিকে ছেড়ে দিয়েছি বর্জন করে দিয়েছি মানুষের সন্তুষ্টির জন্য আমার কোনো কাজ নেই মানুষের সন্তুষ্টির জন্য আমার কোনো কথা নেই মানুষের সন্তুষ্টির জন্য আমার ধারা নেই মানুষের সন্তুষ্টি পুরোটাই বাদ এর অর্থ মানে মিনিং করার কোনো সুযোগ নেই যে মানুষের সাথে আপনি দুর্ব্যবহার করবেন এটা কিন্তু এই মিনিং বুঝায় না আবার ভুল কনসেপ্ট নিয়ে বেরিয়ে যাবেন এখান থেকে এটা নয় এটার মিনিং হচ্ছে এই যে আপনার প্রত্যেকটি সন্তুষ্টির জন্য আপনি করতে চেষ্টা করেন তাহলে দেখবেন যে এই মাধ্যমে সন্তুষ্টি অর্জন হবে না আর আল্লাহ তারা সন্তুষ্ট প্রশ্নই আসে না বরং এটা হচ্ছে শয়তানের তরিকা শয়তান এর মাধ্যমে মানুষের সন্তুষ্টির দিকে আমাকে নিয়ে যাবে আল্লাহর সন্তুষ্টিকে আমাকে কি করে দেবে দূরে সরিয়ে নিয়ে যাবে তাই আল্লাহর সন্তুষ্টিকে আপনাকে টার্গেট করতে হবে তাহলে আপনি ওই কুলমাখ লোকাতের যে সন্তুষ্টি রয়েছে সেই জন্য সহজ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার না কিন্তু খাবার দিতে পর্যন্ত সক্ষম হচ্ছেন না কিন্তু স্ত্রী আপনার উপর অনেক সন্তুষ্ট সন্তান সন্ততি আপনার উপর এমন সন্তুষ্ট যে আপনি বুঝতেও পারতেছেন যে কি কারণে এত সন্তুষ্ট আল্লাহর আপনার উপর এত অসন্তুষ্ট যে আপনি জানেন না আমি জানি না কেন আল্লাহর বান্দাবন মানে আপনার উপরে তো সন্তুষ্ট এটা আপনি জানবেন না কারণ আপনি আসল জায়গায় কি করেছেন টার্গেট করেছেন আসল টার্গেট যদি করতে পারেন আল্লাহ হাব্বুল আলমের সন্তুষ্টিকে টার্গেট করতে পারেন তাহলে আপনি পুরো করতে পারবেন ফলে আল্লাহর সন্তুষ্টিকে যখন টার্গেট করবেন তখন দেখবেন যে ইবাদত আপনার সাথে আন্তরিকতার সাথে সলাতে যখন দাঁড়াবেন আপনি সলাতে দাঁড়ানো আপনার এমনভাবে হবে যে কারণ আপনি জানেন যে আমি এখানে কেন দাঁড়াচ্ছি এই আসমান জমিদের খালকের সামনে আমি দাঁড়াচ্ছি দুনিয়ার কোনো মানুষের কাছে নয় তখন আপনি ওই কাজটাকে সেভাবে সম্পাদন করতে পারবেন যেভাবে সম্পাদন করলে আপনি সত্যিকার আল্লাহ রবুল্লা আলমীর সন্তুষ্টি অর্জন করতে পারেন मानुसि क्यों वर्जन करते द्वित नंबर हारक मह तो महबे की्यागुते कारण एक संगे जदिने सोजा रास्ते आसते ना कोरोना कोा को आपके डान दिक्कत बाम दिखने জন্য স্বাগতের বিষয়টি সাহায্যের বিষয়টি সঙ্গের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রসুল সাল্লাহামসালাম এ বিষয়ে ভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন ভিন্ন হাদিস দিয়েছেন উদাহরণ দিয়ে বুঝিয়েছেন মেসানুল সৎসঙ্গের উদাহরণ দিয়েছেন নবী সাল্লাহাম কাহামিল তার উদাহরণ হচ্ছে যে ব্যক্তি এই সুগন্ধি বিক্রেতার মতো সুগন্ধি যার কাছে আছে সুগন্ধি বিক্রি করে তার মতো কারণ তার সাথে গেলে সুগন্ধিটা অন্ত আপনাকে না দিলেও আপনি পেয়ে যাবেন এই জন্য আপনার কাদের সাথে চলছেন কাদের সাহাচর্য আছেন কাদের বন্ধুত্বের মধ্যে আছেন সেই বিষয়টি আপনাকে কনফার্ম হতে হবে অন্যথায় আমার বন্ধুগণ আল্লাহ সুবাহান ও তালা কোরআনে করিমের মধ্যে অপরাধী বা পাচারীদের পাঁচটি অন্তিম আফসোসের কথা আল্লাহ রাবুল আলম কোরআনিক উল্লেখ করেছেন পাঁচটি জায়গায় তারা অন্তিম আফসোস করবে আল্লাহ একটি কথা বলেছেন আমার ধ্বংস আমার ধ্বংস হয়ে যাকি যদি আমি এই জন্য সোহবাতুসহ অর্জন করতে হবে সৎকর্মশীলদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এখানে প্রসঙ্গত একটি বিষয় বলে দিতে চাই সেটি হচ্ছে বন্ধুগণ আমাদের জীব সমাজ বর্তমানে মুসলিম যুব সমাজদের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি বড় ধরনের স্টেজ শুরু হয়েছে ইসলামের নামে বিভিন্ন চিন্তা চিন্তাধারার মধ্যে তারা জড়িয়ে পড়ে যাচ্ছে এবং ইসলামের জ্ঞান আলেমদের কাছ থেকে না নিয়ে ইসলামের জ্ঞান নেওয়া হচ্ছে কিছু সংখ্যক অল্প শিক্ষিত সাধারণ মানুষের কাছ থেকে দু তিনটা বই পড়েছে বইটি পড়েছেন এই বই ঠিক আছে কিনা এটাও জানেন না এই বই যিনি লিখেছেন লেখক কি মুসলিম না কাফের নাকি তার আছে জানেন। মাদ্রাসায় যখন আমরা পড়তাম তখন এক ব্যক্তির বই পড়ানো হতো নাম বললাম না হয়তো অনেকে। আমরা হয়তো মনে করছি অনেক বড় আলেম মানে এই তার বই পড়ানো হয়েছে মানে আমরা তার বই গুরুত্ব দিয়ে পড়তাম এবং তার সম্পর্কে আমাদের খুব ভালো কনসেপ্ট ছিল আমরা তখন তার নাম লিখতাম তখন রাহে মাহুল্লাহ আল্লাহ তারা তাকে রহম করুন এ ধরনের দোয়া পর্যন্ত করতাম বুঝতে পেরেছেন কিনা আমাদের তার বই এই লোকটা সম্পর্কে করে পরিচয় দেওয়া হয়নি আমি যখন মদিরা বিশ্ববিদ্যালয় গেলাম সৌদি আরব তার জীবনী সম্পর্কে দেখলাম দেখিয়ে আমি হতবাক হয়ে গেলাম লোকটা খ্রিস্টান ব্যক্তি এই বইটা লিখেছে আর জানতে হবে বন্ধুগণ কার কাছ থেকে আপনি দিয়ে নিচ্ছেন কার কাছ থেকে এদায়িত নিচ্ছেন কার কাছ থেকে ইসলাম নিচ্ছেন এই বিষয় সম্পর্কে আপনার কনফার্মেশন আসতে হবে তার ইসলাম ঠিক আছে কিনা সে ইসলামের যে বক্তব্য দিচ্ছে আপনাকে ইসলাম সম্পর্কে যে বোঝাচ্ছে সে ইসলাম সম্পর্কে জানে কিনা দুই তিনটা বই পড়েই শুধু বিভ্রান্ত হয়ে যাবেন দুই তিনটা বই পড়েই শেষ পর্যন্ত বদ্যস্ত হয়ে যাবেন এই ধরনের কাজ করার খবরদার খবরদার এই জন্য সৎসঙ্গের গুরুত্ব রয়েছে এই জন্য আর আমাদের গুরুত্ব গুরুত্ব রয়েছেদের মধ্যে এক ব্যক্তি বলছেন যে আমরা যখন মনে করতাম যে আমাদের মধ্যে ইমানের দুর্বলতা আমাদের মধ্যে আমলের দুর্বলতা দেখা দিয়েছে তখন আমরা মোহাম্মদ ওয়াসুর রহমতুল্লাহের কাছে যেতাম গিয়ে তার দিকে তাকিয়ে থাকতাম তার সাথে কথা বলতাম তখন দেখতাম যে আমাদের ইমান সবল হয়ে যেত কারণ ইমানদার ব্যক্তিদের সাথে যাওয়ার পরে আলোর কাছে আপনি যখন যাবেন তখন আপনি আলোকিত হতে পারবেন অন্ধকারের মধ্যে আপনি গুড়পাক খাচ্ছেন যতই অন্ধকারের মধ্যে গুড়পাক খান না কেন আমার বন্ধুগণ আলো লাভ করতে পারবেন না সেখানে আলো নেই এখানে আপনি আলু তা হাস করতেছেন কি কারণে এর আলোর জায়গা না এখানে আলো নেই তাই আলোর কাছে আসতে হবে যাদের কাছে আলো আছে তাদের কাছে আসতে এই জন্য রসুল্লাহ সাল্লাহাম দেখেন নাহমদকে রূপে ধ্বংস করে শেষ করে দেব। কিন্তু শেষ পর্যন্ত আবু সুফিয়ান আজকে আল্লাহ তার আনহু আল্লাহ রাবুল আলমদের সন্তুষ্টির জন্য আমরা দোয়া করছি আর আল্লাহ তালাও ঘোষণা দিয়েছেন বুঝতে পেরেছেন কিনা কিভাবে এই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ও এদের সাথে আমাদের সবসময় যদি চলাফেরা থাকে তাহলে কিন্তু আমরা সত্যিকার আল্লাহ রাবুল আলমীদের এই ভারতের গুরুত্ব বুঝবো না এই বাড়তের মজাটাও আমরা উপলব্ধি করতে পারবো না মজা এখানে পাবেন না এখানে মজা পাবেন না কারণ এই এদের কাছ থেকে আপনি সত্যিকার জিনিসের গুরুত্ব বুঝতে পারবেন না এরপরের বিষয়টি হচ্ছে দুনিয়ার ভালোবাসা এটাকে যখন বর্জন করলাম তখন আখেরাতের ভালোবাসা আমার অন্তরের মধ্যে প্রবেশ করেছে বন্ধুগণ দুনিয়ার ভালোবাসা আপনার অন্তরের মধ্যে আপনি লুকিয়ে রেখে দিয়েছেন দুনিয়ার লালসা লোভ লালসা আপনার অন্তরের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছেন আপনি হয়তো বলবে সাইফুল ভাই আমরা আল্লাহকে অনেক বেশি ভালোবাসি আমি বলব না দুনিয়ার ভালোবাসা না থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা রয়ে গিয়েছে অথচ আপনি মসজিদের জন্য ভিক্ষা করতেছে আল্লাহর কিভাবে হতে পারে আমাদের মধ্যে দুনিয়ার গিয়েছে। অতিরিক্ত ভালোবাসা রয়ে গিয়েছে আমাদের সমস্ত লোকের কাছেই অ্যাকাউন্টে টাকা জমা রয়ে গিয়েছে কিন্তু মসজিদের ইমাম সাহেব আর প্রদীপ সাহেব বিভিন্ন জায়গায় জায়গায় আমি এক মসজিদে তা করি আর এইভাবে দায়িত্ব হচ্ছে ভ্যান গাড়ি থেকে দশ টাকা দশ টাকা করে আদায় করা এই দায়িত্ব আপনারা ইমামকে দিয়েছেন ইমাম আহম মাজের দায়িত্ব হচ্ছে ভ্যান যারা চালায় ভ্যান ওলা দশ টাকা দিতে পারে আর আপনি লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখে দিয়েছেন আপনি ইমাম মামু মোয়াজিনের জন্য টাকা দিতে পারেন না ভ্যান গাড়ি থেকে দশ টাকা দশ টাকা করে আদায় করে দুঃখের বিষয় দুঃখের বিষয় দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে রয়ে গিয়েছে যতদিন পর্যন্ত অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা বের না করবেন ততদিন পর্যন্ত আফরাতের ভালোবাসা জিরো করতে হবে জিরো যদি করতে পারেন তাহলে আপনি আফরাতের ভালোবাসা এখানে ঢুকাতে পারবেন আর যদি এটা পার্সেন্টেজ করেন তাহলে দুনিয়ার সন্তানদের জন্য এত পার্সেন্ট স্ত্রীর জন্য এত পার্সেন্ট টাকা পয়সার জন্য এত আপনি দেখবেন যে দুনিয়া আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে এটাই আজান নব্বী সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জাইদেব সাহাবেত বর্ণিত শুনান তিরমিসির সহিদের মধ্যে বলেছেন যখন কোন বন্দা তার সমস্ত চিন্তা চেতনা কাজ কর্ম এবং সমস্ত বিষয়কে কাজকে আখেরাত মুখী করে দেবে আখেরাতের দিকে নিয়ে যাবে তখন আল্লাহ হাব্বুল আলমিন দুনিয়ার বিষয়টি তার গুছাই দেন আল্লাহ হাব্বুল আলমিন দুনিয়ার বিষয়টি গুছাই দেন এটা গুছানোর দায়িত্ব কার হয়ে যায় আমার আল্লাহ হাবুল আলমিনের হয়ে যায় আল্লাহ হাব্বুল আলমিন দুনিয়ার বিষয়টি তার যেমন আল্লাহ এবং রাহ আল্লাহ নবীলা এই শব্দে বলেছেন যে আল্লাহবেন আল্লাহ তার কাছে দুনিয়া এসে যায় ওহু আনহা রাগ গায় যে দুনিয়া তার কাছে এসে যায় দুনিয়া তার পিছে পিছিয়ে করতে থাকে সে দুনিয়ার প্রতি তার তেমন কোন ইচ্ছাই নেই তেমন কোনো আগ্রহই নেই এটা সম্ভব তখন আলদার বান্দাগণের জন্য যখন তারা আখ হাতের ভালোবাসাকে মূলত প্রাধান্য দিবে বন্ধুগণ আখ হাতের ভালোবাসা যদি আমরা প্রাধান্য দিতে পারি তাহলে কিন্তু আমাদের সত্যিকার এই বিষয়টি আমরা উপলব্ধি করতে পারবো আসুন এবার আল্লাহ নবী সাল্লাসলামের হাদিসে যাই নবী সাল্লাহাম এই বিষয়টি খুবই স্পষ্ট বাসায় বলেছেন যে হাদিস শ্রী আনিস মালিক আলী আল্লাহাল বন্যা করেছেন সই বুখারি বা মুস্তিমের মধ্যে আনিসবী মালিক আলাদি আল্লাহ বলেন সত্যিকার সাদ এই বাহাদতের সত্যিকার মজা সে আস্বাদন করতে পারবে এক আল্লাহ এবং তার রাসুল এই দুইজন তার কাছে সবচেয়ে বেশি সব কিছুর চেয়ে বেশি প্রিয় হতে হবে এদের ভালোবাসা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা সব সব কিছু উঠছে এটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার ইবালদের মধ্যে সেই মন বসবে না আল্লাহ এবং রসুলের ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল না দাঁড়ায় ওই তাদের আমলগুলো আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হয়নি এই বারতের মধ্যে তারা মজা পায়নি ওই রাতের নামাজের মধ্যে তারা মজা পায়নি রাতের নামাজের মধ্যে যারা মজা পেয়েছে তাদের ওই রাতের নামাজে তারা উঠতে পারে কেন এখানে মধ্যে আল্লাহ এবং রাসুল্ল ভালোবাসা সবকিছুর উপরে স্থান দিতে পেরেছে দুই নম্বর হচ্ছে কোন কিছুকে কাউকে ভালোবাসবে না যেই ভালোবাসাটুকু বান্দা দেবে প্রত্যেকটি ভালোবাসা তার আল্লাহর জন্য হবে একমাত্র আল্লাহর জন্য আল মাহবাদ শেখুল ইসলাম জন্য হবে যাই যার ভালোবাসা হোক না স্ত্রীর আল্লাহর ভালোবাসার অধীনে আসত আল্লাহর ভালোবাসার যে গন্ডি রয়েছে যে সীমা রেখা রয়েছে সেই সীমা রেখার মধ্যে সবগুলো আসতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই এরপর তিন নম্বর হচ্ছে আগুন তাকে নিক্ষেপ করতে সে কি করে যেমনি ভাবে অপছন্দ করে কেউ যদি বলে তোমাকে আগুন নিক্ষেপ করে হত্যা করে ফেলবো এটাকে যেভাবে ঘৃণা করে ঠিক খারাপ কুফুরি কাজ যেটি রয়েছে আল্লাহর বিধানের লঙ্ঘন রয়েছে এবং শির কাজ রয়েছে এগুলোকে এমনভাবে গীরা করবে অপছন্দ করবে সাহবাই কেরাম দেখেন না তাদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে কিন্তু ইমান থেকে তাদের অন্তর থেকে ইমানকে বের করা যায়নি ইমান তাদের অন্তরের মধ্যে এমনভাবে পোক্ত হয়েছে এমনভাবে মজবুত হয়েছে তাই আল্লাহ নবী সাল্লাবুসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন এই তিনটি কাজ যে ব্যক্তি করতে পারবে সত্যিকার ভাবে সে প্রকৃত যে মজা রয়েছে প্রকৃত স্বাদ রয়েছে এটা আস্বাদন করতে পারবে তখন তার কাছে যখন ইবাদতের প্রকৃত স্টেজ যেটা সাল্লাহ ইসলাম হাদিসের মধ্যে বলেছেন সেই স্টেজ এসে আসতে পারবে আল্লাহ নবী সালী ইসলাম হাদিস জিবরিল মধ্যে বলেন যখন এক সান সম্পর্কে প্রশ্ন করা হল আল্লাহ সাল্লাহ ইসলাম বলেন যে তুমি আল্লাহ আবুল আলমিনের ইবাদত করবে আন্ন কাতরহ মনে হচ্ছে যেন তুমি আল্লাহ দেখতে পাচ্ছ দেখছেন তখন আপনি এই পর্যায়ে ইবাদত করতে পারবেন সলাহাতে দাঁড়াচ্ছেন সিয়াম পালন করতেছেন সৎকার করতেছেন আমাদের কেন তো সদকা করলে রোগ মনে হয় কেমন একটা কষ্ট কষ্ট ভাব মনের মধ্যে কেমন একটা উসখুস উসখুস ভাব মানে ভাবটা মানে আর ফকির টাকা দেওয়ার আর দুই টাকার নোট বের করে ফকিরকে দেওয়ার জন্য চিন্তা করেন মানে ভাবটা এমন মনে হয় যেন আল্লাহর উপর একটা অনুগ্রহ করে যাচ্ছি নাজিবুল্লাহ কিন্তু আপনি কি এটা চিন্তা করেন নাই যে আমি আপনি যখন আসলাম তখন তো কো টাকা তো নিয়ে আসলাম না এই পৃথিবীতে কেউ কি টাকা নিয়ে এসেছে একটা টাকাও তো একটা যখন চলে যাবেন একটা কিছুই করতে পারবেন না এমনকি বলতে পারবেন না যে অবস্থায় রয়েছে এ বলতে পারবেন না যে একটু সময় যাওয়া টাকাটা কত টাকা আছে একটু করে দেখে যাই সেই শুধু আপনার থাকবে না বন্ধুগণ এই খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে এই সমস্ত জিনিস এই সমস্ত ভালোবাসা আমাদের এগুলো থেকে আমাদেরকে দূরে সরে এসে আমাদেরকে আঘারাত্মান তিনি বলেন এবারের সাদ রাসুল্লাহ এর মধ্যে বলেছেন এবারের প্রকৃত মজা কিভাবে পাবে এর মধ্যে রসুল সাল্লাম বলেছেন এখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ আব্বুল আলমিনকে রব হিসেবে যথেষ্ট মনে করবে আল্লাহ আব্বুল আলমকে রব হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে যথেষ্ট মনে করবে আরে প্রেক্ষার মধ্যে রহমতুল্লাহ উল্লেখ আল্লাহ রবুল আলমকে রব হিসেবে যথেষ্ট মনে করা অর্থ হচ্ছে আল্লাহর বিধানের পরিপূর্ণ রূপে নিজেকে পেশ করতে হবে আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণ আল্লাহর মানে সবটাই চেষ্টা করি তাস করি বের করার জন্য অবিল ইসলাম দিন অ্যান্ড দ্বিতীয় ইসলামকে দিন হিসেবে গ্রহণ করতে হবে এবং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহর সুল হিসেবে গ্রহণ করতে হবে যদি আমরা এইভাবে গ্রহণ করতে পারি তাহলে মূলত সত্যিকার আমাদের অন্তর পরিচ্ছন্ন হবে সিয়াম পালন করবেন সিয়ামের মজাটুকু বুঝতে পারবেন সর্বশেষ নুসেবিনুল হাসেন রাহে মহ্লাহ তাবিদের শেষ যুগে এই ভদ্র মহিলা তিনি নুফাই হাসান নাফিব্দ হাসান সর্বশেষ তার বক্তব্য দিয়ে শেষ করতে চাই তিনি যখন একেবারে মৃত্যু শ্রদ্ধায় মৃত্যু মানে কাছাকাছি এসে গিয়েছে মৃত্যু শ্রদ্ধা তখন লোকেরা এসে তাকে বলল যে আপনি আজকে সিয়াম ভঙ্গ করতে পারেন কারণ আপনার আপনি অসুস্থ আপনার জন্য এখন আর সিয়ামের প্রয়োজন নেই গুরুত্ব নেই সিয়াম ভঙ্গ করতে পারেন তখন তিনি লোকদেরকে লক্ষ্য করে বললেন বছর পর্যন্ত আমি অপেক্ষা করতেছিলাম যে আমি আমার আল্লাহ হাব্দুল আলমিনের সাথে সাক্ষাৎ করব আমি সিয়াম পালনত অবস্থায় আর আজকে তোমরা আমাকে বলতেছো আমি সিয়াম ভঙ্গ করার জন্য এটি বুঝতে পারবে উপলব্ধি করতে পারবে তখন এভাবেই তিনি বুঝতে পারবেন যে আসলে কি মজা রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه ولا آله وأصحابه الأطهار أيها عباد الله رحمكم الله ائتصموا بالله ومن يئتصم بالله فقد هدي الى صراط مستقيم يقول الرسول الله عليه وسلم تركت فيكم امرين فتمسكو ما انتمسكتما به كتاب الله وسنتي أيها الله মজিদার মহমদ মহম্ম কমারক্রীমিমাল রাসীনআান محمد صلى الله عليه اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفره والفسقه والمبتدعه والوشكين المسلمين اللهم وحد المسلمين اللهم اجعل المسلمين تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها ربنا في الدنيا حسنه وفي الاخره حسنه عذاب النار ربنا اغفر لنا ذنوبنا واكفر عنا سيئاتنا مع ابرار عباد الله رحمكم الله ইন্নাল্লাহা ইয়া আবু বিআল দওহসান ওয়াইদাই আল কুরবা ওয়ানহা নি আল শাই ওয়াল মুনকার ওয়াল বাগাইয়াতুকুম লাআলকুম যাকারুন اذকুরুল্লাহা আল আযীম আল জালীলা ইযকুরকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নিআমহি ইয়াজিদুকুম